السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مدل له ومن يدل فلا خادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم والشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহান যে আল্লা সুবহান আমরা রে তাজফুর যুবসংঘ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মহাতি অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মনীবের দরবারে সুক্রিয়ায় সালাতামের ওপর রহমত এবং করোনা বরিশাহিদিন পর্যন্ত যারা দিনে হকের উপর পরিচিত থাকবে তাদের ওপর আমরা এই এলাকার অনেক মানুষকে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে দাওয়াত দেওয়া হয়েছে আল্লা সুহানেও তালায় নানা কর্মব্যস্তার মাঝে আমরা তৌফিক দান করছেন আল্লাহ এটা কোন মাহফিল এটা কোনো সাধারণ সাধারণ কোন মাহফিল নাই এখানে কোনো কিচ্ছা কাহিনী ক্ষ হইতো নাই সাধারণত আমরা কিচ্ছা কাহিনী খৈয়া ওয়াস গান কবিতা গাইয়া শেষ করা হয় আমরা প্রোগ্রাম ইনশাল্লাহ কোনো কিচ্চা কাহিনী ক্ষয়তো না আজ কবি কিচ্চা কাহিনী কোরআন এবং শূন্য থেকে আল্লা সুবহান তালা আমরা যতটুকু জ্ঞান দান করছেন আমরা কোরআন শুননার আলোকেই আমরা আলোচনা করার তৌফিক আল্লা সুবাহান তাল্লা কামনা করিয়ার আল্লাহ আপনার তফিকা সম্মানিত উপস্থিতি যখন কোনো মাহফিল হয় এই মাহফিল আমরা দেখি আর না কিন্তু আল্লা সুবহানার মালাইকারা ফেরেস্তারা কী দাখররা এই মাহফিলে গেরিয়া বই এটা কয়ে যে এই মাহফিল জিকিরর মাহফিল আমার দেশ মানিকিরর মানে এলাকিয়া সবে এক জুড়ে জুড়েই চিল্লে জিকির করার নাম জিকির না এটার নাম জিকির না জিকিরের আন তেল জিকিরের লোক সালাদ আল্লাহ সুবাহ করিমার মধ্যে কে আকিম সালাতিলি জিকিরি আল্লাহর জিকিরে জিকিরের আল্লাহ সরণে জিকিরর তিলকি শরণ আল্লাহ সরণে কিতা কর সালাদ আদায় করো কোন আনতেলা জিকির ওয়াজ মাহফিল আমরা এই কারণে আল্লাহর কথা বর্ণনা রসুদাল্লা সুন্না বা হাদিসের কথা বর্ণনা এটাইলকে জিকিরর মাজদিস আমরা মনে যে একটা মাহফিল এবার সবাই বইয়ে বইয়ে জোরে জোরে চিল্লে ছিল জিকির খুব এটার নাম জিকিরা তো এই এই বরকতময় মাদলিশও মালাইকার এই মাহফিলে আছেন তো আমরা আল্লাহ সুবাহনতলা সুক্রিয়া আদায় করছি এবং আমরা যারা বিভিন্ন যারা অর্থ দিয়া সময় পরামর্শ দিয়া যারা সহযোগিতা করছেন আল্লাহ সুবাহ প্রত্যেকের সহযোগিতার কবল হরকা বিশেষ করে এলাকার যুবকরা যে যুবকরা আজকে গান বাজনা লাইয়া যে যুবকরা অনেক যুবক এলাকার যুবকরা আছে বিভিন্ন এলাকার যুবকরা আছে না এগুলা ব্যস্ত আলহামদুল্লাহ এই এলাকার যে যুবকরা উদ্যোগ মিশন আল্লাহ সুহানা তারারে এই তার উপচেষ্টার খবর ফোরক্ষা তার বরকর দান্কা তারার এই বাকি জিন্দগি ইসলামিক জীবনযাপন করার তৌফিক দান হরক্ষা তারার মা বাফরি মা তারা জীবিত আছেন তারা দান দান্ক্কা যারা মারা গেছেন আল্লা সুবাহান তারা জান্ন সম্মানিত উপস্থিতি আমি আসলে আলোচক নাই কিছু সময় আপনার কোরআন কিছু কথা আপনার শুনানির চেষ্টা করলাম আল্লাহ সুবাহানও তালায় যেটা আমি কইমু সেটা অনুযায়ী আমারে আমল করার তৌফিক দান হরক্কা আমরা সব আমল করার তৌফিক দান হরকা আল্লাহ আমি আমি কোরআন করিম থেকে ছোট্ট একটা আয়াত করছি এই আয়াতের আলাকে কিছু আলোচনা বুবিকা স্বরূপ কিছু আলোচনা ইনশাল্লাহ আমার যে বিষয় নির্ধারিত আছে সেই বিষয়ের দিকে ইনশাল্লাহ ইনশাল্লাত সম্মানিত উপস্থিতি আল্লা সুবহান সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামরে প্রেরণ করছেন আল্লাহ সুবাহান তালা কোরআন করিমো নবী মহাম্মদ সাল্লাম যে উদ্দেশ্যে আইসন এই উদ্দেশ্য সম্পর্কে অনেক আল্লাহ সুবাহ বর্ণনা করছেন কুরান আমি যে আয়াতি হক তিনি তার রসুল প্রেরণ করছেন হেদায়েত এবং দীন হক দিয়া হেদায়ত কি জিনিস হেদায়তের লেগে দুনিয়ার সবটা কি জিনিস দুনিয়া যাইবার একটা রাস্তা এই রাস্তার নাম হলে কি মুস্তাকিম আর এই রাস্তাত ঐসব মানুষ চলতে পারে যারারে আল্লাহ সুবাহ হেদায়ত দান করেন সিরাতুল মুস্তাকিমও তারা দেখে যারারে আল্লাহ সুবহান হেদায়ত দান করেন যারা রে আল্লাহ সুবাহায় সঠিক সদ পথে চলার তৌফিক দান করেন তারাই শুধুমাত্র এই পথে চলতে পারে একজন মুসলিম ব্যক্তি দৈনিক নামাজ ফোড়া লাগে নামাজ নামাজ একজন মুসলিম ব্যক্তি দৈনিক সত্র রাখাত নামাজ তার ফুর্তিও হইব আর প্রত্যেক রাখাত রাখাতের মধ্যে একটা লাগে সেই সুরার নাম কিটা সুরাতুল আল্লাহ তুমি আমরা সঠিক সুজা পথে পরিচালিত করুজা পরি পথে পরিচালিত হওয়া এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা ইলানায় যে আপনি আমরা বিয়ানীবাজার থেকে রানা দিয়ে আসি বিয়ানীবাজার থেকে রওনা দিলে একটা হাইওয়ে জান্নাইবার হাইওয়ে দিলে আর আপনি সহজ রাস্তা নাই যে ই রাস্তা হেদায়ত রাস্তা সিরাতলি যে কোনো মানুষ যেকোনো সময় ফিস লাগাইতে পারে যেকোনো সময় যেকোনো মানুষ ফুটে পারে এর জন্য আল্লাহ সহায় কোরআন আল দিকে আল্লাহ সুবাহা অসংখ্য মানুষ এই দুনিয়ার মাঝে অসংখ্য মানুষ যারা হেদায়ত ফার পরে হেদায়ত রাস্তা থেকে বিচ্ছিত হয়ে গেছে হেদায়তর রাস্তা থেকে গুমরা হয়ে গেছে হেদায়তার রাস্তা তাকিয়া তারা বিচ্ছিন্ন হইগেছে দেখো কাসল্লা সালি সাল্লাম রে মানুষের কইলে তারা রব্বান এই ধরনের মানুষ বিদায় নিছে ঘুম এই ধরনের মানুষের দুনিয়া থেকে বিদায় নিছে সঠিক রাস্তার উপরে না তাকিয়া মুনাফি কলার কথা আমরা যে জাহান নামো তার অবস্থা নইল সবর নিম্নে কি তারা রসুল সালি সাল্লাম রসুল সাল্লা সাল্লামর মজে যা দেখছে তারপরে রসুল সাল আলাই সালামের অনুসরণ সঠিক ভাবে করতো না তাহলে রসুল সাল্লাহামের অনুসরণ করা রসুল সাল্লা চললে আমরা হেদায়তের তাহামু সম্মানিত উপস্থিতি আমরা এই উদ্দেশ্যে আইসি না যে সব হইতাম সব তরিকা বাদ দিয়া হোক আমরার তরিক আমরার তরিকা আমরার দলের তরিকা তল্লাহি এই উদ্দেশ্যে বাড়িতে বাড়ি আইসি না আমরা একটাই তরিকা আমরা মুসলমান আর আমার দিন এলি ইসলাম আমরা ইসলাম আমরা আর এই ইসলামের তরিকা রে সব থেকে বাংছেন খে সৌদি আরবের মুসলমান বাসলমান না আমার দলর মানুষ বালা বা আল্লাফিরাজ্লা দুনিয়ার ডাকতে তার ঘোষণা দিছেন তারা খারা তারা লিখি সাহাবা রাজিয়া আল্লাহন আজমাই আমরারে তারা যেভাবে ইসলাম ইসলাম মানতে একটা এক ঘন্টার বক্তব্য নাই আগে থাকি ওয়াজ মাহফিল এখন বেশি না কম আমার কথা বুঝলেনি সবই আমার মাত বুঝা যার বিয়ে নেবাজার আমার বাড়ি গোলাপগঞ্জ বেশ আছে তো বেশি বেশ কম হইতো না যে দিন দিন ওয়াজ মাহফিল বাড়ছে দিন দিন ইসলামর চর্চা বাড়ছে ইসলামিক অনুষ্ঠান বাড়ছে ওয়াজ হয় তারপরে আমরা বাৎসরিক ভাবে আর এখন প্রত্যেক ভাড়া আমরা করতাম নানি কম্পিটিশন করিয়া তাইতান এক হাজার টিকে হুজুর আমরা দুই হাজার টিকি হুজুর তাই এক লাখ টেকিতে আমরা দুই লাখ টেকে তান্তান মাহফিল হইতে পাঁচ হাজার মানুষ আমরা মাহফিল হইতেই দশ হাজার মানুষ তাই এক গরু ভালাই আমরা দুই গরু করি ওয়াজ মাহিলাম দেখা যাইবা রাত বারোটা একটা পর্যন্ত ওয়াজ মাহিল করলেন নামাজও নাই ওলের কিনা না আজকের আয়োজক গোসার করলে কিছু নাই সত্য কথা খাইবার লাগিয়ে হক কথা খাইবার আল্লাহ সুবানিত আল্লাহরিয়া আমি যেটা কইয়া সত্য নাই আমার দলে যেটা কয় এটা সত্য নাই বাংলাদেশের মুসলমান যেটা কইছেন এটা সত্য নাই সৌদি আরবের মুসলমান সত্য এলাকা আমার রবে যেটা কইস রবা যেটা কয়েছেন এটাই আলকুর আনরি আছেন তারা যাভানের নিজে থেকে কথা কন্যা যা হইন অহির কথা কই এটা হে মাতলু আর মাতলু এটাই লি আমার দিক নির্দেশনা আমরা জীবন পদ্ধতি এটাই দিন হক এটাই এলাকি সত্য প্রের করা হয়েছে হেদায়ত দিয়া এবং দিনে হক দিয়া লিউজ হিরাহু আল্লা কুল্লি সমস্ত দিনের উপরে আল্লাহর দিন করবেন আমরা বুঝতে পেরি রসুল্লাহ ইসলাম দিনে হক লইয়া আবার কইল্যা সমস্ত উপরে বিজয়ী করবার প্রতিষ্ঠা করবার লাগে রসুল আইসন সেই দিনটা কিতা আমরা জানতেই কিনা না দিন মানুষ জীবন ব্যবস্থা দিন মানুষ ওয়ে অফ লাইফ দিন মানি মোকামিল না হায়াত দিন মানার ফত। আপনি আমি বাড়ি গিয়া ডুখী বাজারও গিয়া ডুখি গাড়ি চড়ি চলে কিনা না আপনার আশেপাশে কিছু মানুষ আছেন এই এলাকা আছেন নি সনাতন ধর্মী হিন্দু এলাকাত আসেন আছেন কিনা না অনেক এলাকা খ্রীষ্টান আছেন অনেক এলাকাত বৌদ্ধ আছে অনেক এলাকা আপনার মৌলিক বাজার অনেক এরিয়াত আরও বিভিন্ন জাতের মানুষ আছেন তারাও আমরাল্লাহ খান বাড়ি দিকে ঢুকে তারাও গাড়ি সরে তারাও জীবন যাপন করে বউল লোক তাকে বা চেন্টের লোকের তাকে চলাচল করেন কিনা না আমরাও চলিয়া কিন্তু এই চলার মাঝে তারাও কিছু ইবাদত করে তারাও কিছু বন্দেকি করে আমরাও কিছু ইবাদত করি কিন্তু এর মাঝে কিছু পার্থক্য আছে একজন ইমানদার ব্যক্তি হক রসুলের তরিার ব্যক্তি সে অন্য সনাতন ধর্মে জেলা তার আমানির একটা তরিকা আছে তার গাড়ি চলার একটা তরিকা আছে তার ইবাদতের একটা তরিকা আছে আছে কিনা না আমরা কিছু মানুষের ধারণা কিছু শিক্ষিত মানুষের ধারণা আলো আছে যে সব আছে নাওজুবিল্লা আল্লাহ সুবাহ ইসলাম আল্লাহর মনোনীত দিনে আল ইসলাম ইসলাম গীতা লই আইসন ইসলাম লই আন আপনার গৌর একজন মুসলিম ব্যক্তি গৌর ডুকবো ইসলামিক তরিকায় কোন তরিকায় খ্রিস্টানি তরিকায় ইহুদি তরিকায় সামাজিক না রসুলের তরিকায় রসুলের একজন মুসলিম ব্যক্তি কোনো খার তরিকায় ইসলামিক তরিকায় রসুলোর তরিকা, তার তরিকা তার চলার ফল হইব কি ইসলামিক কিন্তু আমরা তো জানি না আমরা অনেকেই জানি না আর অনেকে জানলেও এটা সঠিকভাবে জানিনা আপনাকে গৌর ডুকতে গর এটা সামাজিক তরীকা আর ইসলামিক তরীকিয়া সালাম দিয়া গর আয়া গর ঢুকা রসল্লা ইসালামে কইস যে গরো আল্লাহর নাম নিয়া প্রবেশ করাই বই গেল মিস্টার আমরা কি গরো সালাম বউরে গিয়ে সালাম দিতামনি এটা কি সালাম দিয়ে বাফরে সালাম দিতে লজ্জা করে মারে সালাম দিতে আমরা সালামর চর্চা আছে আমরা সালাম আছে ইলেকশনের সালাম ইলেকশন লিডার রাখলে খালি সালাম দিরা। ইলেকশনের ফরে ওখানে ফেরত দেওয়া লাগে সুদে আসলে সহ একবার সুদ উৎসহ আরও হারাম জিনিস লাগে বাদে খালি সালাম আর সালাম আছে কিনা না ঈদের দিন সালাম আছে রসুল্লাহ সালামী গা আসসালাম আলাইকুম দোয়া দিয়া আর আমরা সালাময় ফর তলে দিয়া আমরা সালামগিয়া তলে দিয়া ইদি ই সালাম হইলে গিয়ে আল্লাহ সালাম ই সালাম মুসলমান মুসলমান সালাম হইলে গিয়া যে আল্লাহ আপনাকে শান্তি বর্ষণ আমরা দেশ আরব দেশ গেলাম গিয়াল সালাম দেলাম আমার মামা আসলে কইলাম মামা ইতায় ইটা জানে না নিজে খানির সঙ্গে সালাম দেওয়া যায় না আমার মামা হয়োনির সালাম দেওয়া যায় না কোন কিতাব আছে এখন তো আর তুকে পাওয়া যায় না যে খানির সময় সালাম দেওয়া যায় না খানির সময় আপনাকে আমি যদি আপনি খানিত তা কইন বা আমি খানিক তাকে আপনাকে ঢুকলে কইমু সালাম দিতাম ফারলাম না বা আপনি কই সালাম দিতাম ফারলাম না আপনি খানিত আর আমি কইনি যে আমি যদি সালাম দেওয়া কইতাম সালাম দিতাম ফারলাম না খানিত সালাম দিতাম ফারলাম না খানিত মাত মাততাম ফারলাম কিন্তু আপনার শান্তি পরিচিত কখন কইলে বুঝি ইসলাম দায় কে ইসলাম কি বিরোধী ইসলাম কি যুক্তি বিরোধী যারা টেলিভিশন টেলিভিশন দেখেন এখন তো আমার মা বই নক দেখেন আর দেখি তাতে খালি কিলা মাইল লাগাইতে হয় তরকারি না বসে আর কি গেল সারি দেয় আজকে সমাজেও দেখবা আজকে আপনি আপনার বই নাকি বিয়ার আপনি বিয়া দিতে হিনকানে কিতা করব। কারণ গরু কথা না খেউর আর হর হরির কথা বলবিলা যারা মা বই বইন বড় আছে যারা ফুড়ি বড় আছে তারা এটা খুব আছে কারণ সামাজিক অবস্থা অল্প লেখাপড়ায় এমন ভাবে আমরা কড়াই নৈতিকতা নীতি নৈতিকতা ই না মা বাপরে মারান না হর হরি মান বহিলা আমি ডাকা দেখি সাজ করি দেখে আর তালাক মা ফরক্কা মানে শক্ত করে নারীর ক্ষমতা নারীর ক্ষমতা বাড়ায় ক্ষমতা বাড়াইলে তো কী ইরা অশান্তি এটা তো তারা হিকার দাদারা শিকাইছে অপারের এরা শিকাইছে তারার এলার্জি তার আমরা মনে করি আর লেখাপড়া করিয়া অনেকে আছে লেখাপড়া করছে মেয়েরা মাস্টার্স শাস এখন সুন্দর্য মানে শেয়ারা সুরত বালা আছে লেখাপড়া বালা আছে চাকরিও বালা আছে বেতনও বালা আছে কিন্তু জামাই নাই খান্দিরা কারণ যে বয়স হইছে আর যে ডিগ্রি হয়েছে ডিগ্রি অনুযায়ী সম্মানিত আল্লাহ জীবন ব্যবস্থা আপনার গরোকা আর একজন কাফের মস্তিকর গর আপনি গাড়ির চললে একটা দোয়া আছে দুয়াফ গাড়ি আপনার এনে জিকির আছে জিকির আগে কাম জির গাড়ি চললে জিকির আছে কিনা না গুমানির জিকির আছে কিনা না টয়লেটে যাইবার জিকির আছে না অথবা করতাম দেখবা ফরজ নামাজের ফরে জিকির কর না সুন্নত নামাজের ফে দেখবা অনেকে বুহবিরা ই তসবির টাইম কোন সময় ফরজের পরে না শুননতর ফরেজের পরে আমরা ফরজের পরে না আমরা কি কেউ যাই দিন না ইটা ইসলামও নাই যাই দিন না ইসলামও নাই এর তাই আমরা ঈদের মাঠ আজান দিনা জনজান নামাজ আমরা আজান দিই না রুকো করি না শেষ দাও করি না কেন করে না এটা সিস্টেম নাই বুঝতে নামাজ ফরে আপনি সকালে মানে ফজর ফরে ফজর নামাজের ফরে বাকি কিতা কর্তা আর কিছু কুর্সি আছে একবার তিনবার এই সে আমলগুলো আছে আসবাহানা আসবাহানুলকুলিল্লা বিকেলে কর্তা আমসাই না আমসা মুলকুলিল্লা এইভাবে আমলগুলো আছে রসুদাল্লা কেন খেউজদি সকালে খেউজদি সকালে তারপরে দেখা যাইব যে সন্ধ্যার ফলে তাহলে পর্যন্ত নিরাপত্তার মাঝে থাকবো রসদামে কইছেন যে আল্লাহর নাম আল্লাহর নাম যদি খেয়ে প্রত্যেক ফরোজ নামাজ ফরোজ নামাজ আল্লাহর নাম যদি সে নেই তাহলে কি ধরবাহাজ ভরে না ফরোজ নামাজ ফোরে সৈত্যা ফরোজ নামাজ আজকাল তো দৌড়াইলে দেখা যায় অনেকে সুন্নত নামাজ আয়াতুল কুরসি জানে না অনেকে জানতামিলে আমরা সমাজে ইসলাম আমরা মনে করি ইসলাম খালি এখাত বাকি রয়েছে ইসলাম পুরা আইব আমার মাঝে আমরা অনেক সময় বিল্ডিং দিবার আগে স্বাদস্ত বিল্ডিং দিবার আগে কিবো তা আমরা এই এলাকার শিক্ষিত সচেতন মানুষ সকল যারা আসেন আমরা আমরা খরক্ষা আই মিন্ডিং আগে সাদ আগে হইব না পিলার আগে তা আমরা তো চিন্তা করি যে আমরা যেটা হোক আর না ফয়লা আমরা দেশ ঠিকই যেত ফয়লা কি দেশ ঠিকইব না ফাইলা আমরা ঠিকই দেব না ফাইলা ফরিবার ঠিকই দেব কোনটা আসছি আগে ঠিকই দেব ফরিবার ঠিকই দেব আপনি না মানে আমরা না আমরা বাদ দিয়া ফরিবার আমরা দেশে অনেক মানুষে দেখা যায় হে হইলো কি লোকে আড্ডা ইয়ে কি মারে হে হালির আড্ডা ইয়ার কি নিজের বউরে দেখা করতে দেয় না কারণ কি দা ফলে তুমি করবা আমি নাই ইয়া ভুয়ান বিয়ার অনুষ্ঠানে গেলে দেখে তার বই যদি দেয় হালি চেক দেয় এগুলো লাগেন নি আর হে দেখা যায় আরগোর মুখা মার শক্তিও মারের মানে আর একজন করতে রাজি আছে নিজে নিজের বউ পয়েন্টে ঠিক করতাম মানে ফলি আমি নষ্ট হলে কিতা আমার বই নষ্ট হইত না আমার সমাজ নষ্ট হইত না আমার পরিবার নষ্ট হইত না আমি নষ্ট হইল সুবিধা কীটার আমরা তো করছি ঔ সমাজ জন্মগ্রহণ করছি যারা নিজে সিগারেট খায় আর খুয়া সিগারেট খাইলে কিতা করে কিতা করে তারা খকা সিগারেট খাবার মানুষ এখন বেশি বেশ মাত্রা না এক সময় আলেম আলমকলে ফটো যে সিগারেট খাওয়া হইল কি মখরু কেউ সিগারেট সম্পর্কে অত বেশি না। আমার কথা মনে মর কষ্ট লাগে আলিমুলামলের বিরুদ্ধে কলেছি এক সময় তো এই দেশের আলেমকলে ফটো দিছেন যে লন্ডনী পয়সা হারাম ফটো আছে কিনা না এখন লন্ডনী লন্ডনী সব সবর ফেট লন্ডনী পয়সা আছে কিনা না আছে কিনা না মানে না কেনে এক সময় কই ইংরেজি শিক্ষা হারাম কইসেন কিনা না তারপরে ইংরেজি শিক্ষা এখন আসে নি মসজিদ মাদ্রাসাদ সব দেখেন আসে নি এক সময় কইসন যে সরকারি পয়সা সরকারি পয়সা নিতাম না স্বীকৃতি আছে পার্থক্য আছে ইংল্যান্ড হারাম রুজি করে ই পয়সা কটা হারাম আর বাংলাদেশও হারাম রুজি করলিটাই হালাল নেই পৃথিবীর হারাম ফটু হলো আসল ফটুয়া কুচিন কোনো বাধ নাই ইহুদি হকলর লগে খ্রিস্টান হকলোর লগে ইংলিশ ভাষার লগে আরবি ভাষার লোক ইংলিশ ভাষী মুসলমান আছেন না বাংলা ভাষী হিন্দু আসেনা ভাষার কি বিরোধ না আমরা তাদের ধর্মের দিনের সাথে আমরা বিরোধ এটা অনেক সময় আমরা না বুঝার কারণে কিতাব আপনার জন্য মুরব্বী যারা আছেন কিতাব পড়ছেন আলিপাত না আলিফ বেতে পড়ছেন এখন বেতা পড়েননি সেনে পড়েন না জাগরেরা কিতাব ভুল করছেননি অমুকর হুজুর হুজু পড়াইছেন বেত এখন নয়া মানুষে বাতাসা পড়াইলা আপনার বেত ই কোনদিন সে না যে আপনি বুঝছেন যে এখন আগে ঠিক আছে না না সভাপতি হিসাবে আগে আমরা সোলাফিনা করতাম সিএনজি দিন না পেট্রোল দিয়া পেট্রোল দিয়া এখন সিএনজি কেন সিএনজি কি নতুন আবিষ্কার হয়েছে না আগে তাকি আসেন পৃথিবী যখন মানানি হয়েছে তখন সিএনজি আসল আমরা আমরা কি ঠেলা গাড়ি বেন গাড়ি এর আগে ফাল্কি আছে আমরা যদি কিছু জানতাম না আগে ফাল্কি দিয়ে লেগে যাইতামনি বেমার হইলে দিয়ে লেগে যাইতা আজকাল তোর পরে কইতে পারতাম ফলি লেগে যাইতা কই ফলের ভিতরে বইয়া আর কোনো অনুষ্ঠান তারিখ দিয়ে হইলে তখন কিতালে দিতা ফাল্কি দিয়ে আপনার আমার কথা বুঝলেন ঠিক আছে চলতো নি আমি কিন্তু আগেও কইস জানিনা আপনি তো লিখেছি কত সময় মাত আগে মানুষের লেগে দিতা ফাল্কি দিয়া তারপরে আইল কিয়া এই কী গরুর গাড়ি গুড়া আছিল না তারপরে আইল কী ডিজেল আমরা তুলতাম পারছি না এটা আমরা একটা ব্যবহার করতে পারছি না যেটা বাতাসে আগে থেকে ঠিক আছে আমরা মিলাইয়া আমরা ওলাফলানি হইসে যখন আমরা বুঝছি যে না নাজিয়া ট্রেনিং আইস আরো আলেমা আইসন আরবতা আলেমক তারপরে আমরা ঠিক করছি ঠিক অনুরূপে ইসলামের অনেক জিনিস আমরা জানি না অনেক জিনিস কোরআনার লগে আমরা সমাজের মিল নাই কোরআন আমরা অনেক জিনিস কিতা আছে বিপরীত আছে আমরা জানি না ওরা জিনিস আমি যদি এই কারণে দৌড়াই এই যে আমরা আমরা অনেকেই অনেক জিনিস জানি না যদি জিকার করে যে বিয়া বাড়ি কেউ কিতা আমরা জানি না আপনি আমার বাড়ির খাইতেইলে কিনা দোয়া ফোর জানি না জানি না দেখি আমরা আত্মুলারি দোয়াখল লক্ষ্য কারণ আত্মুল্লা গেল সহজ না জানলেও যায় কিন্তু যদি বিয়াবি আপনি এই দোয়া শিকিয়ে যাইতেই আপনি আর দেখিয়া গিয়া তখন বড়োর গিয়া ফর্তাফি খায় আপনি আমার বাড়ির দাওয়াত আপনি মুখস্ত করিয়া আল্লাহ বারিক্লাহমার আমরার তরিকায় সামাজিক তরিকায় না রসুলের তালিকায় রসুল তরি বিরোধ আছে রসুলারকে বিরোধ থাকে তাহলে আল্লাহ সুহানও তালে খবর খর্তা নাই আপনার লগে আমার অনেক বিষয় মতো থাকতে পারে কিন্তু আপনি যদি রসুলার কথা হন তাহলে আমার ফসন্দ হোক নাও না আমি মাতার তুলিয়ে রাখো এটার নাম বলি আমার সঠিক ভাবে মানিয়া নিতে অন্তর দিয়ে মানিয়া নিতে এটা দুইটা ঘটনা হাদিসের মাঝে আছে একটা ঘটনা সঠিক নাই কিন্তু এটা আমরা সমাজও বেশি আছে আর সঠিক যে সমাজ নাই দুইজন মানুষের মাইন্ড লাগছে দরবার লাগছে রসুলের ফয়সালা ফয়সালা মানত ভারছে না তারপরে ফয়সালা গেছে খারকাজাত বক্ক রাধিয়া উনি ফয়সালা দিছে না তারপরে গেছে খারকাজাতমর রাজান অমর রাজ গীতা দিয়ে ফয়সালা দিছে গ্রন্থর নাম তফসির কাশির তফসির কাশিরর মাঝে এই ফালা ওর্বিকা মিনন এই আয়াতর তফসির কেলে ফাইবা ও ঘটনা আছে ঘটনা লেখিয়ালেখই এই ঘটনায় সঠিক সূত্রে প্রমাণিত নাই সহি সূত্রে প্রমাণিত নাই সহি সূত্রে প্রমাণিত কীটা আছে বহারির ঘটনা যে একজনের জমিন আছে উফ্রিয় নিছে। উফরার এন ফানি সারলে নিচরিত উফর এন ফানি সারছেন না ওটা লেগেছে যে ফানি লোয়া সেখানে ফানি দিতা তো রসদ সাল্লাহ আল্লি সাল্লামে কইছেন উফ্র এনরে যে তুমি তোমার ফানি যখন ওই যাবো তোমার ফুর ইয়ালে দেলাইও তোমার নিশোর আমরা দেখো ন্যায় ফেসলা দিলে মানুষের দকছে খাইছেন মনে চলে দিয়া কিছু মনে হয়ে গেছে আন্ডারস্ট বিরুদ্ধে গেছে আছে কিনা না দেখ যে মহাম্মদ রসুল্লা সাল্লা ইসলামের বিরুদ্ধে আল্লাহ সুবাহা আর শে আজিম থেকে আয়াত নাজির করে যে ওই যে ব্যক্তি যে ফয়সালা মানতে পারছে না নবীর ফয়সালা লগি ইমানদার নাই সেই ইমানদার নাই আর আপনি ওয়াইজা আর আমি যেই যদি রসুলের কোন আদেশ আবার আমরা যদি মানতে অসুবিধা হয় মানতে কষ্ট হয় মানতে দ্বিধাগ্রস্ত হয় তাহলে বুঝতেইব ইমান এখনো সমস্যা আছে ইমানের মধ্যে সমস্যা আছে আল্লাহ সুবাহ আমরা সঠিক দান ইসলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ এই ইসলাম। যদি আমরা মানি না আমরা বিয়া বাড়ি গেলে ইসলাম আছে আমরা মসজিদ ইসলাম আছে ওয়াজ মাহিল ইসলাম আছে বিয়া ইসলাম আছে নাই আমরা বাড়িতে গেলে অনেক ইসলাম নাই আমরা যদি কোন সামাজিক অনুষ্ঠান যদি বৌলকে না থাকিয়া অন্য হারামীব কইলা তো তো গুণ হইব তো কইলা যে এই যে বৌলোকে রসুল সালি সাল্লাম কয়েছেন একটা খেজুরের টুকরা খেজুরের টুকরা খুব দামি জিনিস খেজুরের টুকরা দিয়ে হান নামটা কেস আমরা মনে করছি আল্লাহ রাস্তায় দান করা সভাপতি হিসাবে দান করবা লন্ডন হিসাবে দান করবা প্রবাস হিসাবে দান করবা আর আমরা যারা গরিব আছে আমরা দান করা আমরা খালি নিমু আল্লা সুবান তোমার যে রিজেক্ট দেওয়া হয়েছে তোমার যে খাদ্য দেওয়া হয়েছে কি আল্লাহ রাস্তায় দান করো এর জন্য রসদ সাল্লা টুকরো আমরা আসি আসি আসি আসি মাতাটা সুবাহানো আসি আসি মাততা না জাগা মতো আসি আসি মাততা। আরেক দেখা যায় বড়লোক খুব কর্কশ বাসা আর বাবিল লগে আসি আসি মাতর যাই আছে বাবির সামনে যাওয়া যাই যাসে সম্মানিত বসতে আল্লাহ সুবাহান আমরা বুঝার তফিক দান্লা সুবহান ও আয়াত দিয়ে আমার ভূমিকা শেষ করে লি আর আল্লা সুবহান উ তালা যে যদি কেউ ইসলাম চালা অন্য কোনো দিন রে তালাশ করে ফালাইহ সেই দিন রে আল্লা সুবহান উ তাল্লা গ্রহণ করতালা আল্লাহ সুবান যারা ওয়াজ হুন্দা দিয়া মহিলা আপনার ব্যবস্থা করার দরকার আছে আমরা মনে করি বাড়িতে কি বইয়া শুনবা সাবজেক্ট দিয়েছেন কীতা স্বামী স্ত্রী আর ফোরদাল বাড়ি মেহমান অকল বই দিয়েছেন বাড়ীত রান্না ভাড়া আছে তারা রান দিতো না ওয়াজ উনতা এর মাঝে গপশপ আছে টেলিভিশন আছে আর বহুত আছে আর কিছু আসন আত্মীয় স্বজন ওয়াজ মাফিল কিছু মানুষ আনতে আর বেআইন সাহর গপ রাখতা ওয়াজ শোনার সুযোগ পাইলো এখন আপনি কইব ওয়াজ মাফিল বেডিংটনে আনতা আপনি তো বেডিংটনে বাড়িতে গিয়া ওয়াজ মাফিল আনার চিন্তা ভাবনা যারা বাড়িতে যাব কি না মহিলা সকল দিন শিক্ষা করার ফরজ আপনি দিন মাদ্রাসা শিকাইবা মাদ্রাসার সুযোগ না হইলে মসজিদে শিকাইবা মসজিদে না হইলে আপনি আওয়াজ মাফিল আপনি তো বাড়িতেই টেলিভিশনও ব্যবস্থা আছে ব্যবস্থা আছে আমরা টঙ্গিত ইস্তেমাত অনেক মহিলা ব্যবস্থা আছে তবলিক জামাত আছে আছে কিনা না হ্যাঁ এজন্য মহিলা বাদ দিয়া সমাজের পরিবর্তন করা সম্ভব নয় আপনি একটা ডরাইয়া অনেক আছে বিভিরা ডরাইয়া ওয়াজ অনতই দিইবা কিয়া বাড়িতে লাইয়া দিই না বাড়িতে লইয়া গেলে বা তোমার ওয়াজ তোমার মাফিলত আর যদি বাড়ি লইয়া দেখা লাগছে তুমি কিতা ওয়াজ উনিছো আমরা কিন্তু কম এটা তারারও দিন শিক্ষার সুযোগ করে দিতেইব আমরা তার অন্ধকার রাখিয়া আগে এক সময় আমার লগে আপনাকে একমত হইবা কিনা না আগে এক সময় দেখা যাইতো মহিলাকে ইসলাম বেশি মানতা পুরুষকলে অনেক সময় কম মানতা আমরা ছোটোবেলা দেখছি যারা মুরব্বীকাল আসতা তারা দেখা যায় কিতা কর্তা দিন এখন দেখবা বেটাই মানত চায় মহিলা হলার মান চায় না মহিলা হলে কি মহিলা হল যে পরিবেশ যে অঙ্গন এটা এখন আমরা কিতা করিয়ে দিছি তারা স্বাধীন করিয়া লেগেছে আপনি দেখবা যে বিয়া যদি যান যে বেহাই আপনা কাহাকে বলে মহিলার সাইডে গেলে দেখবা এজন্য রসাই সালামাকুত নিশা দুনিয়া থেকে বাঁচিয়ে থাক আর বেটিংটাকে বাঁচিয়ে থাক এর অর্থ নাই যে বেডিন্টারে আপনি বিয়া করত না করতে দিন শিক্ষা করতে সম্মানিত বুঝতেই আল্লাহ সুন্নতামিগারেট সম্পর্কে জানত না উকা খাইতা বুঝছি না আমার নানারে যাচ্ছে তাই আনে মাসা তাই উকা খাইতা এখন কার আনেমকলে খাওয়া লাগে না এখন সিগারেটের প্যাকেটও লেখা আছে ই খাইলে কিতা হয় এগো খাইলে কিতা হয় বেমার হয় এগো খাইলে কিতা হয় মরি যায় তাই মরা কি যাই আসে হ্যা বেমার ফর নিজে নিজে যাচিয়া বেমার নিজে নিজের ক্ষতি করা যাই যা কইলা আমার খাঁটি যাই যা আর কইলা আমার গাড়ি ঠিকভাবে সিগারেট খাওয়া জর্দা খাওয়া গোল খাওয়া তামাকা এগুলো হারাম এখন সারা বিশ্বের স্কলার আলেমুখল একমত যে সিগারেট খাওয়া গোল খাওয়া তামাকা লগিয়া হারাম কিন্তু আমরা অনেক সময় ফতুয়া দিতে পারি না কি আমরা একগ্র মানুষের দুমা খায় আর এক মানুষের সিবাইয়া খায়। এখন আমরা যখন সিবাইয়া খায় তখন আমরা আপনার দুমা খাওয়া আর আমি কেন খুঁজ কারণ ফতুয়া তো আমি তো দুমা খাই আর আপনি তো ডাইরে খাইলেন বুঝছেন না আল্লাহ আপনার এলাকা দিয়ে চর্চা নাই ও একটু আগে বাড়ি দিয়েছিলাম এখন রাখা ফানদানের লগে হারাম জিনিস আপনি দিলা আর আপনি মনে করেন যে ইসলাম বহু জিনিস কাম সম্পর্ক খানি আপনার হারাম আপনি হালাল পয়সা দিয়ে রুজু করিয়া নিয়ে আমরা নিজেরা বদলাইতে হইব না আগে সরকার বদলিতেও আগে বউ বদলিত না আমি বদলিতাম আগে ফুয়া না আমি বদলিতাম ইতাওয়া শুনলে মানুষ আয় না বাঘের আশেপাশে আমি যুদ্ধ করিয়া দেশ বদলাইম আছে না জঙ্গিবাদ সন্ত্রাস আছে কিনা না আমরা সজ আছে না আসে একগ্রো দায় ঢুকিয়ালা মানুষ সিস্টামের কথা কইয়া কোরিয়া মানুষের জঙ্গিবাদার সন্ত্রাসী কাজ করের এক যুবকরে উদ্বুদ্ধ করার আমরা এলাকা বদলাই লাই তা আপনাদের সোলক্কা যাই কারণ আমার তো কোনো কষ্ট নাই সমাজ বদলাইতাম মেম্বারে বদলাইতাম চেয়ারম্যানে বদলাইতাম মেম্বার চেয়ারম্যান বদলাই আপনি কি মেম্বারে যদি এখন এলাকার মেম্বারে যদি মানে হক পন্থী দেখা দিতাম না সিগনেচার আগে চেয়ারম্যান বদলিতাম আগে এই প্রেসিডেন্ট বদল দিত না আমরা বদলিতাম আমরা নিজেরা বদলিতেইবো আল্লা সুখানোর আনুন কারিমে কোরআন কুরানো নিজে যাহার নাম নিজে তারপরে না ফাইলা নিজে তা আমরা বদলিতে রাজি আছি আধ তুলার কথা কইলে মানুষের এক হাত কথা কইলে দুই হাত তুলা আমি কইতাম না আপনার নিজে নিজে সিদ্ধান্ত নকা যে আপনি আমার বদলি তৈরি আমার ইসলামিক জীবন যাপন হইতে আমরা ঠিক ঠিকানা আছে। আবার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে দৈনিক পৃথিবী থাকি মানুষ বিদায় যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা জীবিত আছি কোন সময় আমরা বিদায়ের টাইম হইব আমরা জানি না তাহলে তো আপনি খনিখানে আগামীকালকি রাখিয়ার আর কিছুদিন যাও বা মুজিদও যাই মনে একটু ভুলো হয়ে যায় তো ইসলাম মানবনে একবার বা বিয়া কীটা বার বার আয়নি একদিন বা কইয়া ইসলামে মানতে না কত মানুষ বিয়ার মাছ দিয়েও মারা গেছে কত মানুষ বিয়ার গাড়িতে স্বপ্ন আছে তারা না তাহলে আমরা আর পরিবর্তনের লাগি সময় আছে যে খালকে বদলিমু ফর না এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে আমরা এখন কি লইয়া আমরা চেষ্টা করবো মাস্টাত তুমি সামর্থ্য অনুযায়ী রসুল্লা আলাইসাল্লামে যখন আল্লাহ নিষেধ তাকি বাঁচবার লাগিয়া শিরক তাকে না করতে চাইলে আপনার ক্ষমতা লাগে আপনি কইলে আমি সিগারেট খাইতাম না সিগারেট না খাইতে চাইলে আপনার ক্ষমতা লাগে লাগে না আপনার চিন্তা নাই আপনার পয়সা দিয়ে চিন্তা নাই আপনি টানতা নাই আপনি বাদ দিতে পারবেন কিন্তু যদি আপনি কেন যে আমি আসকুট খাইম খাইতে খাইতেই আর এই মুহূর্তে নয় যে আমি শিল্প আমি কোন সম্পর্ক রাখতাম না আমি কোনো বেদাতের সম্পর্ক ডাকতাম না যে আপনার কিচ্ছু করা লাগতো না খালি সিদ্ধান্ত নিবা আপনার সিদ্ধান্ত নিবা যে শিরকল লগে আমার কোন সম্পর্ক থাকতো না তার লাগে জাহান্ন জানে মোলি কোন সাহায্যকারী নাই মোমবাতি দিতা কালকে আজকে সকালে মৌলীবাজার যাবতাম সিএনজি ড্রাইভারে এক বিল্ডিং বুকা চাইছে আমি কহিলাম বা মরা বিল্ডিং দেখা এখানে ড্রাইভার এটাই কিতা শর্বা মরা মঞ্চের বিল্ডিং আছে আছে কি না বিল্ডিং মরা মানস আছে হয় না হয় না জোয়াবা তাজপুরের শিক্ষিত সচেতন মানুষ এখন মরা মঞ্চের কি বিল্ডিং দরকার আছে মরা মঞ্চের কি লাইটের দরকার আছে লাইট কার দরকার জিতা মাংস দরকার বিল্ডিং কার দরকার জিতা মাংস এলাকার অনেক মানুষ আছে যে তার শীতের দিন তার বেড়া আর দেখা যায় বিল্ডিং বানাই রাখছে টাইলস লাগাইয়া আছে কিনা না খবর ফাখা করা আছে কিনা না টাইলস দেখা লি না দেখ চক চক করে সেই বিল্ডিং বিচার দরকার আছে ভুকা মানুষ মুসলমান মুসলমান দাবি করে আল্লাবাদত আর এখন তান্ডে লইয়া যারা খরের তারা খার ইবাদতের কোন বুজুর্গ সাপ তাই তান খামগিয়া মোলামাও ও রাস্তা তো লাভ আলেমা নবী উত্তরাধিকারী ওয়ারিস আলেম দায়িত্ব কীতা যে তাই সব মানুষের বক্তব্যইতা না আল্লাহর বক্তব্য তাই না আল্লাহ রাস্তা দেখাইতা তাই নসুলার রাস্তা দেখাইতা এখন আমরা দেশে অধিকাংশ মানুষ কিতা করে তার নিজের মধ্যে খায় আমারো নকা তকা পয়সা দিবা দিবাটা বহুটা কই অমুক লাগাল পাই তো দিলাম কয়েছেন সব থেকে উত্তম দানীয় স্বজন দান করা আত্মীয় একটা চাপ বুঝবো আর আপনার চাষা যদি গরিব থাকুন আপনার ফুফুর যদি গরিব থাকেন আপনার ফুফুর করে বাইকার যদি গরিব থাকে তার বুঝবো তেমন চাপ বহিবো এখন আমরা কই যে সপ্তাহ বাদ দিয়ে আমরা টেবিলের শিক্ষিত ইতিবাচক চেতন ইতিবাচক ইমানদার ব্যক্তি জান্ন যাওয়ার ব্যক্তি যে মানুষ জান্ন চায় সে ব্যক্তি আল্লাহরই সন্তুষ্ট করতে চায় যে রসুলের তালিকায় চলতে চায় সে অসচেতন থাকে না অসংখ্য মানুষ তার এক বিঘত বাকি রই খবর যাওয়ার আর তখন মানুষ গম রয়ে যাব আর অসংখ্য মানুষ আছে এরকম সারা দিন সারা জিন্দগি তার উল্টা চলিয়া গেছে খালি এক বিঘত বাকি রয়েছে তার জাহান নামও যাইতো আর তখন হে কিনব ইমানদার ব্যক্তি সব সময় কিনা থাকবো সব সময় চিন্তিত থাকবো রব বানা লাগে আমার পথ বস্তু বানাই না তুমি আমার যাই না এটা সবসময় চিন্তিত থাকবো কোন সময় আমার মতো আর আমি যাইব গিয়া আমি এই আলোতে কোন সময় আমার রবর কথা মনে কিনা আমি কিনা চিন্তিত থাকবো যারা ওয়াজ ওয়াজ যারা ওয়াজ হুন্বে কোনো কিছু হইয়া আনলে সবে চিন্তা করে দৌড় তুলিয়া যে চিন্তা করে যে দেশ করনি চিন্তা করে যে আমার এলাকা ঠিক করনি তারপরে একবার যদি খান্দার চিন্তা করে চিন্তা করে আমার বউ মাইছেন ঠিকই আমি আমার চিন্তা নাই অথচ সালি সাল্লামের আইসন এই উদ্দেশ্যে আল্লাহর নিয়ম নীতি আল্লাহর আল্লাহর দিন আল্লাহর দিন যখন বিজয় হইতে হইব আল্লাহর দিন আমার রাষ্ট্র নাই আল্লাহর দিন আমার সমাজে বিজয় নাই আল্লাহর দিন আমার পরিবারের মাঝে নাই আল্লাহর দিন আমার আমার শরীরের মাঝে নাই সবর ফলাকা করতে হইব সমাজ চিন্তা করতে হইব রাষ্ট্র চিন্তা করতে হইব পরিবার চিন্তা করতে হইব না আমার নিজের চিন্তা করা আমরা ইসলামী জীবনযাপন করতে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানিমের মাঝে স্বামী স্ত্রী সম্পর্কে একটা আয়াত আয়াত আল্লাহ সুবহান এবং এই ধরনের আয়াত এই ধরনের গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত একটা আয়াতর অংশ মানে আল্লাহ সুবহান স্বামী স্ত্রী সম্পর্ক কিলো হইব স্বামী এবং স্ত্রী তারার জীবনযাপন কিলো হইব তারার একজনের একজনের প্রতি সম্পর্ক কিলো হইবা আল্লাহ সুবাহান আল্লা সুবহান যে হুন্না সুল হুন্না লিবাসুল্লা কুম তারা হইলে কি তোমাদের পোশাক স্বরূপ আর তোমরা হইলে কি তার পোশাক আল্লাহ আকবর পোশাক মানে কি দা পোষাকে গীতা করে আপনারা আল্লাহ স্বামী এবং স্ত্রীদের সম্পর্কে বর্ণনা করতে গিয়েছেন যে তারা ওই লেগে তোমাদের পোশাক আর তোমরা ওই লেগে তারার পোশাক পোশাকে করে দুষ্টুটি গীতা করে ডাকিয়া রাখে আর আমরা কিনা করি অন্য সময় আছি স্বামী স্বামীর আমরা কোন জায়গা বইলে আমার খবর আমরা ঘুরিয়ে রাখতাম নিজের একটা জায়গাতে সংশোধন করতাম এই সম্পর্ক আমরা নাই আমি সংক্ষিপ্ত ভাবে রসুদ সাল আলাই জীবনে তাকিয়া কিছু কইতাম সাইয়া যে রসদ সালি সাল্লাম তাই টান বিভিন্ন লোকের টান বিভিন্ন লোকের তান কিলা সম্পর্ক আছে স্বামী সম্পর্ক কিলা আস রসালাম স্বামী আসতানি রসুদ স্বামী আসনী তাই বাপ আসনী তাই ফুয়া আসন এক মসজিদ ছুটি হয়ে গেছে আগে মসজিদ ছুটি হয়ে গেছে বাড়ির মহিলা হলে জিগার করছেন এই তোমরা স্কুলে আগুয়া নাইলা এখানে একটা ফুয়া এখন মায়ল হে হুজুর আবার ফুয়া মানে হুজুরা না আমরা ধারণা মানুষ আসলাম যে সংসার করতানা তাই কালি হইলে গিয়া ইসলামের কথা কইতা তাই একটা বাউল টাইপের মানুষ আসলা না ও জাইলে আসলানি না মা লেহাজার রসুল কাের আল্লাহ কই আল্লাহ কোরআন মা লেহাজার রসুল এটা কি কামের মনে করছে রসুল তো বাজার করা রসুল সালি সাল্লাম যায় বাজার কর্তু আসতা বাচ্চা আসতা বাচ্চা আসেন দাদা আসলা নানা রসদ সাল্লা সালাদালাদ ইমামতি করছেন শিয়াম পালন করছেন হজ পালন করছেন সালাদালাদ আমারে সালাদ আদায় করতে দেখায় রসদালাম হজন মাতক কিয়ন খোজু আন্নি মানা কুম আমার যেভাবে তুমি হজ করতে দেখায় এইভাবে তুমি যে বিধান পালন করো রসদালামে যুদ্ধ করছেননি থ আসলা তাই তখন রাষ্ট্রপ্রধান আসলানা মক্কা যখন আসলা তাই তখন আসনা না মক্কা থাকতে কোন জিহাদর ঘোষণাও তিস না মোদিনাথ গিয়া আল্লে জিহাদর ঘোষণা দিয়েছেন তখন তাই রাষ্ট্রপ্রধান হয়েছেন তখন তাই সুরর আগ খাট আপনার ইসলাম যেহেতু সরাসরি দর করছে আট খাটিলে আধ খাটলে কি ধর হালকে সব রে এলাকা তিন দিন আধ খাটার লোকসা আশেপাশের মানুষ হোক বক্তারে তুমি আমার সো সব রেয়া কোন জায়গা জেলো কারণ ই খাম কি আমরা ই খাম আমরা না কুরানো আছে যে দিতা না। এখন আপনি খেয় করেন আপনি ওজন দিতা না দিত উজন দিতা না এই আয়াতি নাজিল এইটাই আবদুল হামিদার লাগে নাজিলাইছে কারণ তাই ওজন দেন ওজন করে দেয় তার লাগি নাজিল আপনার লাগি নাজিলাইছে যে আয় খাটতানা আপনি যদি খেত করেন আপনি আইল খাটতানা না। লেগে আপনার লাগি নাজিলাইছে খানাই গা একবার গেলাম গিয়ালে দেখি দুই চৌধুরী বাক্কা আগে দুই চৌধুর মার্লছে ফুল এখান উদ্বোধন কর্তা করি দুই তখন ক্ষমতাীন তখন ফুল উদ্বোধন কর্তা করিয়া ছয় খান মটর সাইকেল চালাই তারপরে এগুল প্রতিবাদে মিটিং এলাকাত মিটিং মাইক লাগাইয়া খৈর আমরা জিহাদ কর্ম আমরা সই তৈ গাওয়ের এক মুরব্বী আছে না গাঁরের অনেক মানুষ আছে লেখাপড়া তো জানান না কিন্তু বিচারি একজনে মাইক এলাকা করে লবা কিন্তু ফুল লোয়া সৈই দিয়ে জিহাদ করতে আলহামদুলিল্লাহ মুরবী মানুষ বুঝছে না জিহাদার গোলামগঞ্জের মায়ের লাগছে এক মাদ্রাসায় আর মাদ্রাসায় মাইকো বা করিয়া অক্কা যার যে তা আমরা শহীদ হইব তা আমরা শহীদ দিতাম মুসলমানের মুসলমানের মায়ের করলে কি শহীদ হইল শহীদ হলে কাবের ওলার মায়ের করতে হইব কাবের খেয়ে ঘোষণা দিত মায়ের মায়ের দুই ধরনের একটা মায়ের ইংরেজি আমরা আমরা অস্ত্র দেখাই আমরা মা বোনা করছে তখন আমরা তারারে মারসি তারার লগে প্রতিবাদ করছি আর যদি আক্রমণাত্মক জিহাদিতে হয় তাহলে অবশ্যই ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধান লাগবে হ্যাঁ রাষ্ট্রপ্রধানে ঘোষণা দিব জিহাজা জিহাদ রক্তনাত্মক জিহাদ সুর আসে মারা যাই না এখন ফলি সুরাইতে মারতেই বুঝছেন না একটাই লগিয়া আক্রমণাত্মক আর একটাই রক্তনাত্মক রক্ত আক্রমণাত্মকর লাগে ইসলামী রাষ্ট্র লাগবো আর রক্তনাত্মকর লাগে আপনার যে পরিব তখন এই পরি আপনার কিনা করতে পারবো উনিশশো সত্তর ইংরেজিতে আমরা যাইভাবে খুশি আমরা অন্য রাষ্ট্রের প্রতি কিতা করতে আক্রমণ করতে হইলে অবশ্যই ইসলামী রাষ্ট্রমানে মুসলমানে মায়ের করলে যদি কিতা করা হয় মায়ের করা হয় আর এটা যদি দেখা যায় যে মুসলমানে মুসলমান মার তাহলে শহীদ হইতা নাই সুসলাম কেন জৈন মল্লা আর জৈন মাল্লা দুজন জাহান নামাজ সাহবাইকরা জাহান নামাজ বুঝলাম কিন্তু মারবা আইন জাহান যাইবা কিলাম কি আইসলা মারবার লাগিয়া ও নিয়তি আইসলা কিন্তু হারসেন না তাই নিয়ত দুজনে জাহান্ন আমরা বুঝতে হইব যে কোন জায়গা ইসলাম রে আমরা কিলা কায়াম করতাম সম্মানিত উপস্থিতি রসুদ সাল্লাহিসাল্লামর যদি স্বামী স্ত্রী হিসাবে রসুল সাল্লাহাম জীবনীকে আমরা দেখি তাহলে রসুল সালি সাল্লামে কিতা করছেন ভালোবাসার লুকাইয়া রাখতাম না স্ত্রীর সামনে প্রকাশ করতাম রসুদ সালামিমোর হাদিসের মাঝে রসুল্লামে কৈছেন আমারে আল্লাহ সুবাহ হাদিজার প্রতি ভালোবাসা দান খসলা খাদিজার ভালোবাসা আমার দান খরচ এটা বৌরে আই লাভ হইতা হৈতা আমি তোমার ভালোবাসি তবে বাকি সপ্তাহ লইয়া এখন যদি আপনি বৌরে খানি দিন না কিছু দিন না খালি আইলে আমি ও খুন খামে আইবনি খামে আইব নাই আপনি যদি বাজার লইয়া যায় না আপনি খানিকুড়া কি না আর আমি তোমার ভালোবাসি ইলে ইলা খামে না ঠিক হল আর যদি আপনি কই যে আমি আল্লাহরে ভালোবাসি রসুল ভালোবাসি কিন্তু আল্লাহর তরিকা না তরিকা ভালোবাসার দাবি কি ঠিক আছে এটা মৌ দাবি এটা আসলে ভালোবাসা তার বিভিন্ন আল্লাহ সুবাহ আমার হাত দিয়া দিছেন যে খাদি যার ভালোবাসা দিয়া রসুল সাল আলি সাল্লামে কি দা করতাম আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতাম বান্ধবী কথা তার কিছু হাদিয়া ফাটাইতা কিছু উপহার ফাটাইতা এইভাবে তান সম্পর্ক আসিল তার স্ত্রীদের সাথে রসুদ সালি সাল্লামে রসদ সালাই সারাদিন ব্যস্ত থাকতা তারপর কিতা করত স্ত্রীদের কে সময় দিতা স্ত্রীদের কে স্ত্রীর আয়সার আদিয়ালে গিয়া দৌড়াই তখন আয়সার আদিয়াল লোক স্বাস্থ্য কম আসিল রসুলের আগে দৌড়িয়া গেছেন গিয়া রসুলের বয়স শত আস আয়সার আয়সার আদিয়াল্লান যখন বিয়া করেন শত বছর বয়স নবিহ চল্লিশ বছর বয়সের নবীন তারপরে তাই হিজরতনিয়া কানে গেছ মদিনাথ শ তের বছর পরে তের বছর পরে তাই আয়সা রাধিয়ার নানা দৌড়া দৌড়িয়ে করছে এখন শত বছর বয়স তখন তান তেপান্ন বছর বয়সের একজন পুরুষ তার ওয়াইফ রয়ে কিন্তু দৌড় প্রতিযোগিতা আমরা বুলোয়ালে কই বুলাইয়ালে বউ দেখা যাইব আমরা অনেক আসেন একটু বয়সে তাই আলাদা থাকুন বোর খান খাওয়ানি আছে বউবাতে আমি গোহাইতে পারি না আর বউর যদি কিছু থাকে নাক ডাক্তা নাক ডাকায় আমি গহাইতে হয় বিছনা আলাদা অথচ রসদ সাল্লাই নামে তেপান্ন বছর বয়সর একজন বয়স্ক মানুষ তাই তান বৌর লোক গীতা করা দৌড় প্রতিযোগিতা করা আরো কতদিন বোধে আবার হলো দৌড়পদী দিদা করা তখন আয়সা রাধিয়ালা আমার একটু স্বাস্থ্য একটু বাড়ি গেছে তখন এইবার কিনা করছে আমি ফাড়ছি না রসুর আগে আগে গিয়ে রসদ সাল্লা হৌ দিন একবার কিলা সম্পর্ক দিন যে তুমি ফাঁসলাই আজকে আজকে তোমার পিছিয়ে আমি ফাঁসি এইভাবে রসদ সাল্লা তার স্ত্রীদের সাথে সম্পর্ক আছে আবুদ আটনা কোন সফর যখন আইতা সফর আইয়ালে সরাসরি বাড়ির ডুকতানা সাহবাহাম একদিন সফর থাকি আইসন দূরই থাকি আইসন আইয়াল্লে সব বাড়ি যে তাকিয়ে হইয়া রসুল্লা কইলে আট একটু অপেক্ষা করো মসজিদে নবিত একটু একটু জিরাইয়া গেছেন কেউরা স্ত্রী সকলের দাও যে তারা সাজগুজ করে তোমাদের মা বই নক আমরার লাগে হাজন নি আমরার ওয়াইফ আমার ওয়াইফ আপনার ওয়াইফ কি আপনার লাগে হাজন আমরার স্ত্রী হকলে তারা মনে করছেন লাগে হাজন না খার লাগে হাজন বিয়াবাড়িতে গেলে হাজন বনি বাড়িতে হাজন বাইরে গেলে গড় থেকে বাইরে গেলে সাজগুজ আছে গড়ের মাঝে সাজগুজ আছে কোন জায়গা সামিল লাগিয়ে যাই না তুমি দেখ একটু অন্য কিছু সময় খাটাও তোমাদের স্ত্রী হলে তোমাদের লাগিয়ে সাজা স্ত্রীর লাগিয়া স্ত্রীর সামিল লাগিয়া আর এখন কালচার লাগিয়া স্ত্রী সার্বা দুল লাগিয়া লাগামারির পাইসা লাগিয়া আত্মীয় লাগিয়া কিন্তু জামাই লাগিয়া নাই জামাইয়ের খান্ডাতে বা দেখা যায় ফাঁকর কাম করিয়া শরীর কামর গন্ধ যে ড্রেস পিঁধিয়া ইস্বইনি ড্রেসের মাঝেও কামর গন্ধ ওলা ড্রেস পিদিয়া আমার স্ত্রী হক আমার স্বামী তাই আর রসুদাল্লামর শিক্ষা রসুদালামর জীবনী কিতা পাই যে স্ত্রী হকলে সাস্তা স্বামীর লাগিয়া রসদামের কিতা কর্তা যে রসদ সালাইসাল্লামে স্ত্রী অগলরে কিতা করত তার দু তোকেবার করতাম না গুণর চর্চা করতাম গুণ হইতা রসদ সাল্লাহ সাল্লামে যে তিন জায়গা মিশা যাই আসে কিন্তু কাজাত তিন জায়গার একটা হল যুদ্ধর ময়দানও যুদ্ধর ময়দানও তারা হইলে আমরা ডাইন দিদি আপনার কিছু গোয়েন্দা আছে তারা হইলা বা আমরা ডাইনেদিকে হারার করে আপনার সিপাহীরা কইলা বা আপনিও না যখন বারাই তখন না না বাংলি যাও এখন খবর গেছে ডাইনে দিয়া আর আপনি গেলাম কোন বেদি বাংয়েদি গিয়া এটাক করলা এটাই লোক এই সময় আছে কৌশল হিসাবে আর জন মানুষ দুইজন মানুষের দরবার লাগছে দুইজন মানুষে পরিবার আপনার সমাজের মানুষ না না এর লোক আর কোন সময় হইত না রা এর লোক হইত না আপনি এরখান্ত গিয়া কই রা না এর কথা গেছেন তোমার খুব প্রশংসা করছে কইস না এই ভাই সাব বলা আসেন এখানে আপনি কি কথা কইলা কিন্তু এটা কে যে এই মানুষের কন যে না গেছি নাম উঠতে পারে না উত্তেজিত এইতো আর এই জায়গা তুমি না না এটা খুব ভালো মানুষ রা তোমার খুব গুণগান করছে হেরও গিয়া কইলাকান করছে তুই কল আসাও নি হ্যাঁ কবা সব মানুষ কই হয়ে আলিয়ায় আমা খে দেখি তুমি কই রা যে কিতাম বদলি গেছে বা খুব ভালো কেছে দুজনে লই আইনি মিলিয়ে দুইজন খান দা হয়তো আপনার দানা মিলানি সম্ভব নয় কিন্তু দুইজনের কিতা মন আপনি আনলা এই ক্ষেত্রে আপনার লাগি জায়গ আছে আর লগিয়া ইস্ত্রী খুশি করব লাগিয়া ইস্ত্রী খুশি করবেন জাক কামিছামাতা এটা খানি আনিয়া দিছেন খানি খানিটা কিলো হয়েছে আপনি দেখলাম যে খানিত তো স্কুল বললে না খুব ভালো হয়েছে কারণ দেখো বেডিংটার যদি যে হানির মজা হইছে না তার চেয়ারা কিতাব সুন্দর হয়নি কে লালি আমারটা মজা লাগে না আমরা কিতা করি আমরা না না তোমারটা মজা নাই লড়টা মজা এখন ভেটিয়ে সুযোগ বাইল উঠে বাবিরটা মজা লাগে আমারটা মজা লাগবে না কিন্তু আমরা সম্পর্কে বললে ওলা বাইরের মানুষরা প্রশংসা করি অন্য মানুষরা প্রশংসা করি অনেক অনেক মহিলারা আছে আই আামাই খুব তার জামাই খুব ভালো হইলে এই ফাঁচজনের সামনে খুব গফ করবো গিয়ে এই মহিলায় কী কিন্তু অমুকর পাইসা খুব ভালা মানে দেখা যাইব আমরা বৌলিয়া গভ আর জামাইলিয়া গভ মদিন এখান হইলে জামাইলিয়া গফ আর বেদাই না বৌলিয়া গভ এটা গফর বিষয় নাই আপনি তার লোক রাখতা আর এমন জায়গা প্রকাশও করতানা এমন জায়গা আপনি তার গুণ প্রকাশ প্রকাশও করতানা যেন কোনো দরকার নাই তবে আমরা যেন স্ত্রীর সাথে সম্পর্ক গীতা তাকে বালা থাকে তার রাখি রান্না জানে না মনে রকম রান্না অত বালা হয় না আপনি কজ্কা যায় বালা হয় তো অপটা তারপরে খজ্ঞা যাইছে তুমি তো একটু ঠিক করে লিও আর একটু মনে খুব মজা হইছে। তবে লবণ আর টু হইলে আরো মজা লাগলো মানে বুঝলেন না এই ক্ষেত্রে আপনার এটা গীত জায় রসুল সাল্লাইসালা রসুল সাল্লাই করতাম তারা লাগিয়েছেন স্ত্রী কীতা আর তারারে কিতা কর্তা তার লোক উত্তম আচরণ তারার প্রশংসা কর্তা তার দু রাখতা ওই যে কইতাম যে লেবাস তারা ওই পোশাক তারা দুষ্টে আপনি লুকাইয়া রাখতা। রসুল সালি সাল্লাম একদিন স্ত্রী সাফিয়ার আদি আল্লাহর সফর আগুন অনেক সময় হঠাৎ তারা কমজুরি তারা আস্তে আস্তে আটন তাইন ফিসে পড়ি গেস রসুদাল্লাহি সাল্লামে সামনে তাকে গিয়া দেখুন যে সাফিয়ার আদি আল্লাহ যে তাই খান্দিরা আর যে আমি আমার কারণে আপনার কীটা হয়ে গেছে সফর কীটা হয়ে গেছে সফর আপনার যাত্রাটা কীটা হয়ে গেছে শ্লো হয়ে গেছে আপনি ফিসে পড়ে গেছেন আপনি ঠিকমতো যাইতে পারেন না তখন রসুল্লাহ আলাইসাল্লাম কিতা করছেন তান খান্দারে যে সকীটি ফানি মুসিয়া দিছেন মুসিয়া দিয়া কইসেন যে তুমি খান্দিও না তুমি চুপ হয়ে যাও আর আমরা তোমার কারণে সপ্তাহা আমরা জানি দিব বৌরে হ্যাঁ সব তোমার কারণে আমি ফিসে পড়ে গেছি কিন্তু রসুল সাল্লা সাল্লামে কী যে সুন্দর করে এমন আচরণ করছেন একটা মানে অন্যায় ভাব আছে যে আমি তখন তাইন কীতা করছেন তাইন সান্ত্বনা দিচ্ছেন ধৈর্য ধারণ করছেন এটাই লোক রসুদামর শিক্ষা রসুদাম মহিলা সকলে বাখা হাড্ডি দেওয়ার তৈরি করা হয়েছে তারা সহজে সোজা করতে যায় না তাহলে বাঙ্গি যাইতে পারে আপনি কইবা যে আচ্ছা যদি আপনি তা কি হয় তা আপনি তো অবশ্যই কইবা যে আপনি শহর ফেলা আপনাকে আমার সরি এটা রসুল সাল আলাই যে মহিলা সকলের লাইক বিনোদন কর্তা বিনোদনের লাগিয়া সুযোগ করে দিতা আয়সা হাফসা থাকি কিছু মানুষ তারা কিতা করলাম মসজিদে নবী খেলাইরা বর্ষা দিয়া খেলাইরা আগের যুগের তো লোয়ার দিয়া খেলানি আমরা আল্লাহান করে দিসেন এবং অতক্ষণ পর্যন্ত রসুলের সুযোগ করে দিছেন যতক্ষণ পর্যন্ত আয়সার আদি আল্লাহ আনহাই কিতাব যতক্ষণ পর্যন্ত আয়সার আদি আল্লাহ আনহাই তাই না যে আমার দেখা শেষ মানে অত সময় ধৈর্য তাই কিতা হর্ষণ সেই হাদিসের মাঝে এই বর্ণনাটা হয়েছে তাহলে রসুল সাল্লাহ ইসলাম তার স্ত্রীদের সাথে কিরকম সম্পর্ক আছে আমরা আবার চিন্তা করি আমরা স্ত্রীর আমরা কিলা সম্পর্ক আমরা কি আমরা স্ত্রীর সাথে এই ধরনের সুখে যুখকে তারা তারা যায় তারা আর খানি আনিয়া দিতা তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হইছে। এখন আমরা দেখা যায় যে গৌর খার নেতৃত্ব চলে এখন সারার চলে। আপনার এলাকাত মনে চলেন না কিন্তু দেশের অধিকাংশ জায়গা গৌর খার নেতৃত্ব চলে হিলা হল নেতৃত্ব বিবাহ দিতে পারে না মহিলা তার নিজে নিজে বিবাহ বইতে পারে না রসদ সাল্লামে কইন যে অলি সারা বিবাহ ইল বিবাহ নিকা বা আতিল বাতিল মহিলায় কোন অভিভাবক গার্ডিয়ান ছাড়া বিয়ে হইতে পারে না আমরা সমাজও কোর্ট বেরিয়ে যায় গার্ডিয়ান লাগে না এটা দেখা যায় যে অনৈতিক সম্পর্ক আমাদের পরিবারে আমরা ওইভাবে গড়িয়া তুলতে হইবো আপনার দোহাই দিলে হইতে নাই যে সমাজও কিতা দেশও কি তালের আপনার জাতির চলে। আল্লাহ সুফান আপনি আমি প্রত্যেকে এককভাবে ভাবে আল্লাহ গিয়ে জবাব দিয়ে করতে হইব সত্যি কিনা আমারে আল্লাহ জবাবদিমূলক জীবনযাপন করতে হইব আল্লাহ সুবাহ রসুলামে কয়েছেন প্রত্যেকের দায়িত্বশীল আর প্রত্যেকে তার অধীরস্থি সম্পর্কে জবাব দিয়ে করতে হইব পুরুষ নারীর অধীনে নাই পুরুষের অধীনে নারী তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাব করতে হইব পুরুষে তার পরিবারের সবার সম্পর্কে জবাব দিয়ে করতে হইব মহিলা তার চিন্তা করা জবাব দিয়ে করতে হইব আমরা স্বামী স্ত্রী আমরা যেন হই যে আমরা নিজেদের সম্পর্কে এইভাবে গড়িয়া তুলি আমরা যেন আমরা পরিবারগুলার কর্তৃত্ব দিতাম পারি এবং মহিলারাও মহিলাদেরকে আমরা দিন শিক্ষা দিতাম পারি তারা আল্লাহর বই আমরা তার অন্তর ঢুকে পারি এবং যে পরিবেশ গেলে যে সমাজও গেলে যে জায়গা গেলে আল্লাহ আল্লাহ নিজেদের সম্পর্ক রাখি আল্লাহ সুবাহ আশ্বাদি কিন তোমরা সত্যবাদীদের সাথে দেখো আমরা কিছু ভাই হলে অনুবাদ করতে গিয়েছেন তোমরা ফিরোর মুড়ি যাও তোমরা হুজুরের লোকে দেখো না আপনি বালা মঞ্চের লোক থাকতা আপনি যেন দেখো যার লোন আপনি যদি দিনদার মানুষের দিচ্ছেন রসুদালামে কয়েছেন যে আতরওয়ালার উদাহরণ এবং খামার ওয়ালার উদাহরণ দিচ্ছেন আতরওয়ালার লোক যদি তাহলে কি তাহব সে আতর সুগন্ধ পাইব তার শরীরের মাঝে আতর সুগন্ধ থাকবো আর খামার কাজ যে যে সাজ করে তার লোক যদি আপনার উঠা বসা থাকে উদাহরণ দিই এটা আপনার আমার সিদ্ধান্ত নিতেই আমার পরিবার এজন বালা অন্ন দিনদার পরিবারের লোকের সম্পর্ক থাকবো আমার সম্পর্ক থাকবো দিনদার মানুষের লোক আমার বাচ্চান্তরে সম্পর্ক রাখতে পারে দিনদার যারা মানে ইসলামে মানার চেষ্টা করে তাদের সাথে আমরা আপনাদের লিফল দেখ আমার আর একটা টপিক হইল ফর্দা লইয়া আলোচনা করা আলহামদুলিল্লাহ এখন আমরা গরায়িত আগে তাকিয়া ফর্দা না বেশি দরজা জানালাতামি খর্দা না কম দামি ফর্দা হ্যাঁ এখন দামি ফর্দা আইসে সত্যি কিনা না এখন আমরা ফর্দা হইল গিয়া দামি ফর্দা আইসে কিন্তু আমরা ইসলামর যে ফর্দার বিধান কেমন আছে আমার মাত বুঝরানি। সব আপনাদের বিরুদ্ধে যার কিছু করার নাই আমার মাইজলা হুজুর সবিয়া হয় ববু যানোর লগে নাইলে বাবু জানার লগে এবার ফর্দার ওয়াজ খাই করতো আল্লা সুম সুরা আহ সুরা আহজাবুর মাঝে আল্লাহ সুবাহ তেত্রিশ নম্বর আয়ত অকার ওলা তোমাদের নারীগণের উদ্দেশ্য কইস নারীগণ তোমরা তোমাদের গড়ের বেতয় অবস্থান করো তোমরা তোমরা গড়ের ভিতরে তাকো বাইরে বাইরেই না যেমন বাইরে বাইরে যেমন জাহিলি যুগের মহিলারা বাইরে হইত ওনালা ওলা সেইভাবে তোমরা কীতা করিও না গড় তাকি বাড়াই না তাহলে বুঝা গেলো মহিলা হল গড় তাকি বাড়াইতে ফারবা কি পারিলা যেহেতু মহিলা হলোর গড়ের বাইরিয়া পুরুষ জায়গা আর গর ভরইলো খারার খাজর জায়গা খাজর জায়গা তারা খান আমরা কইছি যে আস্তা ঢুকতে পারবোনি কিলা ঢুকতো আগে জানা ইয়া ঢুকতো আবদুল্লাহ আদি আল্লাহ আনু আবদুল্লাহ মাসুদ আদি আল্লাহ আনু তাদের বিয়ে হইয়া তাই যখন গর ডুকতা একটু গোলা আকি দিতা আজকাল আগে দিতা আমরা মুরব্বী হলে গরু আইয় আনলে তোর সেন্ডেল বাড়ি ইতা তার এহে এহে খৈয়াঢুকা আর এখন তো নাই আইয়া দেখা যায় লাগাবাড়ির পাইসা ভাইয়া বাবি বালা আসনে খুব একেবারে বেডরুমও বুঝিন না বাবি খুব খা তো ভাগ করো কিতা কর রান্ধীরা তাই হন ঠুল এখন গভ তাই ড্রয়িং রুমিয়া ড্রয়িং রুম না ড্রয়িং রুমের লোক ভাগ আল্লাহান করছেন ফর্তারে ফোরতা বেডিত হারার মহিলার সারাদিন থেকে উল্টা হওয়া যা আয়াত কোনটা আগে ত্রিশ আগ না একত্রিশ আগে ত্রিশ নম্বর আয়াত আগের আয়াত না ত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ খারে হোক তারা কি তার চোখে লামাইয়া রাখে তারা করে যৌনাঙ্গার গোপন করে তারা হেফাজত করে ত্রিশ নম্বরে ব্যাটিংটরে না ব্যাটাইন্টরে হ্যাঁ ব্যাটাইন তে কইসা হারার উপরে আগে না জানিস সারা দিন আয়তো আল্লাহ সুবানা কইস হে নবী আপনি মুমিনদের তারা তেন তার দৃষ্টি চক রে হেফাজত করে আর তার গোপনাঙ্গ হেফাজত করে দৃষ্টি নত রাখে দৃষ্টি নামাই রাখব। সবর ফর্দা লঙ্ঘন হয় ফর্দা বেফর্দা শুরু হয় আগে শোক দিয়া কোটা দিয়া শুরু হয় শোক দিয়া শুরু হয় যে শুরু হয় শোক দিয়া ফাইলা আল্লাহ যে তুমি চোখ কিতা করো আপনি হঠাৎ করে একজন মহিলার লোক মাতা আপনার লাগতে পারে পুরুষ লাগতে পারে কিন্তু মাফ করে দো ফুড়েই তো পারে কিন্তু এরটাই রসুসালে কয়েছেন তুমি ফয়লা দৃষ্টি দাও তাহলে গুণা নাই কিন্তু এর বাজারের দৃষ্টি দিলে কি ধরব গুণা হইবো হঠাৎ করে ফুড়িয়ে তারপরে আল্লাহ সুহান মহিলা হলারে বাদরা এত কইন যে ইমন্তান নারীদেরকে হক যে তারা যেন তারা শোক হেফাজত করে এবং তারা যৌনাঙ্গরে হেফাজত করে এবং তারা যেন কি করে তারা সৌন্দর্যরে প্রদর্শন করে সৌন্দর্য যেন তাদের সালা অন্যদেরকে প্রদর্শন করে তাদের সামনে সৌন্দর্যের প্রদর্শন করা যাইব মানে যাদের সামনে তারা সৌন্দর্য রেখা করতেইবা তারার সৌন্দর্যে লুকাইয়া রাখতেইব তারার মাঝে ওই লগিয়া তারার ওই লাগিয়া স্বামীও হল লিস্টও যদি হয় আমরা খারার সামনে আমরা ফর্দা ছাড়া বা নিজর চেহারা না দেখাইয়া দেখাইতে পারবো খারা সামনে এই লিস্টও যদি আয় তাহলে খারা আছে সব ফলে লাগিয়ে স্বামী তারপরে ওই লগিয়া আমরা ফিতা হল দাদাও হল হে আমার যে অনেক সময় নাতি নসার লগে ডিন দাদা হলে বাতিল এলা আছে কিনা না হারাম আপন দাদাই কোনো সময় যদি বাঘ লগে নির মানে ডান বা এলা ডালে এই ডিটা হারাম দাঁতির লোক দাঁত দাদার লগে গিতা করা বিয়া করা কেয়ামত পর্যন্ত হারাম দাদার দাদা তার হারাম ঠিক আছে ফিতার লগে ফিতার বাপ পিতার ফ্রেনিয়া যত আছেন আসেন সবকিছু হারাম হইব তারপরে স্বামীর ফিতা শ্বশুর স্বামীর ফিতা শ্বশুর শ্বশুর দাদা শ্বশুর যত আছেন সব গীতা হইব সবর লোক গীতা বিবাহ হারাম তারপরে আফন ছেলের লগে ছেলের স্বামী সতীনের ঘরো যদি ছেলের স্বামী অন্য গরো স্বামী থাকে সেলের সন্তান থাকে তার লগেও কীতা বিবাহ করা হারাম আফন বায়ের লগে তারপরে বি মাতা বাই বাই লগে মা ডিফারেন্ট তার লগেও হারাম তারপরে এক মারি করো এর লগেও হারাম এক বাপ যদি তাকে দুই করো দুই সন্তান তাকে তারারও বিবাহ কিতা হারাম তারার তাম সৌন্দর্য কিতা করা যাইব সৌন্দর্য দেখা নিয়ে যাইব হ্যাঁ কোন সৌন্দর্য স্বাভাবিকভাবে প্রকাশমান তারপরে দুধবাই দুধবাই যদি তারপরে বাইজি বাই ফুট বাই ফুটার ফুয়া তারপরে যারা যাইব সব পর্যন্ত গীতা বিয়ে করা হারাম তারা সামনে গীতা করা যাইতো না আহ যদি দেখানি যায় দেখান যাইব আর কী যে তারা গীতা আছে তার বইন ফুট বইন ফুটের লোক কিতা করা যাইব ফর্দা লাগতো না চেহারা যদি দেখানি নিয়ে যাই বইন লগে আর মামার লগে আর চাষার লগে ঠিক আছে তারা ছাড়া কিন্তু আরো দেখা যাইব না বালক যদি থাকে তারপরে এমন স্ত্রীলোক দিনদার ইমানদার যদি মহিলা তাকে তার সামনেও কিতা করা যাইব স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করা যাইব আর এমন বৃদ্ধ যার আর মহিলার প্রতি কোনো আকর্ষণ নাই এ ধরনের বৃদ্ধ যদি থাকে তার লোক ফর্দা করা লাগতো না এছাড়া বাকি সবর লোক গীতা করা ফর্দা লাগবো এখন খোক কাছাই শিক্ষিত সচেতন মানুষ এখন মামির লোক ফর্দা লাগব সামনে যাবা যাইব সাচির সামনে যাবা যাইব গীতা মামির সামনে যাই না হুত আসতে থাকি মামি আমরা ফালিছে আমি যখন আইয়া মামির সামনে যাই না আমি যখন শাচির সামনে যাই না আমার সাঁচি হকলে আমার মামীকলে কইলা লেমটা যা গিতারে ফালি আর এখন দর্শনী হ্যাঁ আমার সামনে আয়না মামুর ঘর মানে মারে বিয়া ফুড়ি বিয়া করা যায় না বইন বিয়নি দুঃসম্পর্কে সা আর ফুটে নাম কি না আলী রাজি আল্লাহ বৌ নাম কি নাম কি দা ফাতেমা দান সম্পর্কে কি তা শিক্ষিত সচেতন মানুষ আপনারা কিতা সম্পর্কে বিয়া হয়েছে কিনা না বাচ্চা হয়েছে নাম কি দেখো কানেনি নাম তাহলে তান বাতিজীর ফুটে বি আজকের সমাজ বিলাক যদি বিয়া করতে চায় মানুষ কবি কি লুচ্ছা কীতা করিব দেখা বাতিজীর মুখে গেছে কিয়া কিন্তু ইসলাম আছে কি না মানে আমরা ইসলাম থেকে ইসলাম আর আমরা মনে করি আর যে আমরা সমাজ তো ইসলামিক আছে আমরাও ইসলাম মানিয়ে আর আমরা ফর্দার ফর্দার হাজার গিয়ে আল্লাহ দেখা যে আমরা ফর্দা আমি যাচ্ছি আমরা সমাজ ইসলামিক ফর্দা মানালি সব কঠিন সবটাই কঠিন খাম আজকে আপনারা রসুল সাল্লাম আল্লাহ আরামতিন আল্লাহ কোন সায়া থাকতো নাই আরসের তরে যারা যারা স্থান পাইব তার মাঝেই সেই যুবক যে আল্লাহ আল্লাহর ইবাদতে তার যৌবন খাল খাটাইছে ইসলামিক রসুল তালিকা অনুসরণ করেন তবে আপনি অট্ট মলিক ইবাদত ইবাদালি সালাদাম নাই ইবাদত কালি রোজা রোজা নামান রাখার নাম নাই ইবাদত ব্যাপক জিনিস জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইবাদত খরচ হইব সময় প্রায় শেষের দিকে আমরা সম্পর্কে আরো দু একটা কথা খাই আপনার ধরে যে আমার কথা কি না উনি কষ্ট হন আপনার কষ্ট পাইলা কষ্ট পাইলে কিচ্ছু করার নাই আপনারা হইতে হইব হ্যাঁ একটা বিধান হইল গিয়া যে আপনি অন্ন গরব প্রবেশ করতে হইলে অন্য গৌরব প্রবেশ করতে হইলে আপনার অনুমতি নিয়ে প্রবেশ করতে হইব এটা কুরানোর কথা হাদিসের কথা না ইসলামিক ফিখ কথা কিসার কথা আপনারা কীটার কথা যে অন্য গড় যাইতে হইলে আপনার অনুমতি নিতে হইব এটা কুরানোর কথা হাদিসের কথা না আলে মুলাম কথা কুরানোর কথা আল্লাহ সুমান হে মোমিনা অন্ন গড় যখন তোমরা প্রবেশ করিও না যে পর্যন্ত না তোমাদের তারালে আলাফ হয় ফরিচয় না করো আর সালাম না করো অনুমতি না না তখন তুমি প্রবেশ করিও না রসুদ সালি সালাম যে কোনো বাড়ি যদি না হয় রসদ সাল আলহি সাল্লামর সাহাবি আবু আশাহরি রাজি আল্লাহন অমর রাজি আল্লাহন বাড়িতেই তখন অমর রাজি আল্লাহন মুসলিম জাহানর ফলিফা ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধান আমরা পরিচিত মানুষের কণ্ঠ বললে বুঝিনা নি অমুক বাড়ির আইসন বাড়িতে বাড়িতে কি বারে থাকি ডাকি বা অমুক আসেননি আপনার বিবে কইতে হবে শুনছি অমুক বাড়ির আইসা তান কণ্ঠ তানিয়া বুঝছি বা গর যদি আপনার ইয়া ডাকিয়া গেছেন আপনার আসতে পারি ঠিকভাবে অমর আদিয়ালে কণ্ঠে শুনছেন কইলা যে আবুা শাড়ির তখন গেসন গিয়া কইলা যে তাই তো গেসেন গিয়া তাদের ডাকিয়া ফিরিয়া দেয়া অমর আধিয়ালে কইলা তুমি রসুলন নাম এই কথা হয়েছ তোমার প্রমাণ প্ৰ করতে অমর আধিয়ালন বুঝেন তো গরম মানুষ কই যে তুমি রসুলের নামে এই কথা কইছো তাহলে তোমার প্রমাণ আমি ওলাই গেছাম আর ওলা কথা কইসি এখন আমার প্রমাণ দই আমি প্রমাণ পাইতাম গই কিন্তু আমি শুনছি এখন আমার তো প্রমান তো আমার কাছে এই মুহূর্তে আমার নাই যে কোন নিল আমার কাছে কোনো প্রমাণ নাই। তখন এনার মাঝে এখন সাহাবি আসতা সাক্ষী দিলা যে হে রসুল চলাই আমি খুঁজছন্ন তখন অমর আলাই আমি তো অনেক খাজে ব্যস্ত থাকতাম এর দায় আমরা এটা অনেক জিনিস জানি না জানা ডাক্তার অমর রাজি আল্লাহমান অনুমতি নেওয়া লাগে এইটা হলো অন্যতম একটা বিধান যে আমরা অন্য বাড়িতে ইতিসময় গীতা করতাম করিয়া দিতাম অনুমতি লইয়া প্রবেশ করতাম দৃষ্টি হেফাজত করতাম আমরা দৃষ্টিরে কিনা করো নত রাখো দৃষ্টি রবিরা গুণা থেকে হারাম তাকে বাঁচিয়ে রাখতে হইব হ্যাঁ আপনি ফ্রি মাইন্ড ফ্রি মিক্সিং এনভাইরমেন্ট থাকি নিজেদের বাছাই রাখতে হইব আর যৌনাঙ্গ হেফাজত করা মানে আপনার যে আজকাল মোবাইল ইন্টারনেট তারপরে পর্নোগ্রাফি হ্যাঁ এগুলা বেবিচার সমমৈতুন হস্তমৈতুন দর্শন এগুলা নিজের যৌনাগন যৌনাঙ্গে আপনি অনৈতিক কাজে ব্যবহার করতে পারতা নয় আর এইটা থেকে হেফাজত করতে হইলে আমরা মুরব্বী যারা আছি তারাও কিছু ভূমিকা আছে আমরা সমাজও বুড়ো মানুষের বিয়াদে হয় তুমি নিজের ভাবে দাঁড়াও মানে সারাদিন বুঝি অন্য ভাবে চলে বিয়ার কথা ইয়ারলে দালা তারপরে বিয়া করবা মানে বুঝা যায় যে অন্য ফাউ দিয়াটে ফয়েসা ইয়ারে বিয়া করবা আল্লাহ সুবানা বুঝছেন তুমি যদি কীা করো বিয়া করো আমি নিজ অনুগ্রহে দেখা যায় ঘরের খামোর মানুষ আয়া খাইরা অন্য মানুষ আয়া খাইরা ভুয়ার বৌ আহ না না ওই তো নাই তুমি চাকরির যাগো তোমার বয়স তো এখন ছেলে কিনা করতো ছেলে দেখা যায় অনৈতিক সম্পর্কের মাঝে জড়িত হয়েছে এটা অনেক সময় দেখা যায় যে বিয়া করতে হইলে আমরা বিয়ারে এত বেশি এক্সপেন্সিভ করছি এত বেশি করছি বিয়া লাখ করতে হইলে তিন লাখ টাকা লাগে পাঁচ লাখ টাকা লাগে এখন সালামি দেওয়া লাগে মহারানা দেওয়া লাগে সোনা দেওয়া লাগে বিয়াত খতনা দেওয়া লাগে আমাদেরকে বেশি আপনারা জানেন কিতা করিয়া আমরা বিয়ারে করছি তখন দেখা যায় যে মানুষের বিয়া না করিয়া অনৈতিক সম্পর্ক করে ডেইটিং করে সবাই মানে কিতা করে কৌটকিয়া বিয়া এই এইগুলা সুযোগ করে দিছে আমরা কারণ আমরা সমাজের সিস্টেম বানাইছি এইগুলো ইসলামের সিস্টেম হইল কিয়া কব লাগবে বেটাই কম তোমার আমার বৌরে আমার আমার ফুরীরা তোমার বিয়া দিলাম আর বেটার আমি গ্রহণ করলাম এজনে কইলে আমি ফরীরে বিয়া দিলাম আর হাজনে কইলে আমি গ্রহণ করলাম তো দুইজন সাক্ষী যায় মহারানা একটা সাইড বস্তু করলে যায় রসু সালামে লোয়া আংটি দিয়ে বিয়া রসু সাল ইসালামে কুরন তেল দিছেন রসু সাল ইসালামে মহারানা দিয়েও বিয়া দিচ্ছেন সম্পদ দিয়ে বিয়া দিছেন রসুলের আপনি দিতে কিন্তু আপনি তার কিছু নাইলে দশ লাখ টাকা মোহারাণা দিতে হইব সোনা দিতে হইব সিস্টেম এমনভাবে সিস্টেমি আমরা বিয়ারে করছি খটিন আর করছি সহজ এটা মানুষ দিকে যার এটার দায় দায়িত্ব আপনার আমার আছে আমি কারণ প্রধান হইলে আমার এই দায়িত্বই লাগে আমার সন্তানে আমি এইভাবে বিয়িতাম যেভাবে সহজে তাদের বিয়ে হয় সহজে সহজে বিহার অনুষ্ঠান করতে পারি আপনার যুবক ছেলে সে গিয়া হইতা তোমার আমার বিয়ের বয়স হয়ে গেছে সেই যান বুঝান দিতো আর একটা আর একটা মহিলার লোকের সম্পর্ক করিয়া। আপনি নিজে বুঝতেন যে এই বয়স এই লোকজন বয়স হইলে থেকে এখন সোশ্যাল মিডিয়া কততা ব্যয় পণে বাড়ছে এখন একটা যুবকরে কন্ট্রোল করতে হইলে আমরা অনেক যুবকরা আয়া হয় যে এখন তো আমরা নিজের মানে যৌবনকালরে সংরক্ষণ হওয়ার খুব কঠিন গেছে কিন্তু পিতা মাতার কাজ হইলে তুমি বা এটা থেকে ফার্স্ট খাটিয়া যাওয়ার সুযোগ নাই আল্লাহ সুবাহ আমরা পূজার তফিক দান সম্মানিত উপস্থিতি আমরা আমরা পরিবার এমন ভাবে গড়িয়া তুলতে হইব যেন গায়ের মাহারাম যারা যারা যারা যেমন আমরা দেখা যায় যে আমরা সমাজ বাফ আছে ধর্ম বাই আছে ইসলাম ধর্ম বাফ নাই ইসলাম ধর্ম বাই নাই অনেক এলাকায় আছে ধর্মর বাইয়ে লেগে আছে ভাঙিয়েছে ধর্ম ভয়ালোকে গেছে গিয়া এটা কোন স্থান ইসলামের মাঝে নাই আল্লাহ সুহানোর পুজার তফিক দান পরবর্তী আলোচক আমি অনু শেষ করলি আর আমি যেটা যদি কোন বুল তুটি থাকে সেটা হলে আমার পক্ষ থাকি তো পক্ষ থাকি আল্লাহ সুবাহান আমরা বল ক্ষমা আমি যদি সত্য সঠিক জিনিস কিনা হয়ে থাকি এটা আল্লাহ সুবহান অনুগ্রহ আল্লাহ সুবহান খাস রহমত আমরা সত্য যেটা সঠিক জিনিস যেটা হচ্ছি আল্লাহ সেটার মানার সেটা আমল করার তৌফিক দান হরকা আমি যেটা হয়েছি আমার আমল করার তৌফিক দান আমার আমল করার তৌফিক দান আমরা আমল করার তৌফিক দান আমরা আমরা মাফ আমরা মাঝে যারা অসুস্থ আছেন দান আমরা মাঝে ঋণগ্রস্ত আছেন আল্লাহ মাঝে বরকদান হরক্কা ইল বরকদান হরকা যেসব যুবক বাইরা এই আয়োজন করছেন এই এলাকার যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন দেশি প্রবাসী দেশি যেসবা সহযোগিতা করছেন আল্লাহ সুবাহ প্রত্যেকের সহযোগিতার সালামালাইকুমতুল্লাহ